আনাস ইবনু মালিক রদিয়াল্লাহ তু হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্ল্লাহ আল্লাম সফরকালে মাগরীব ও ইশার সালাত একত্রে আদায় করতেন এবং আলী ইবনু মুবারক ও হারব রহমতুল্লাহ আলহী আনাস রদিয়াল্লাহ তু হতে হাদিস বর্ণনায় হুসাইন রহমতুল্লাহ আলহী এর অনুসরণ করেছেন যে নবী সাল্লাহু আল্লাহ সাল্লাম একত্রে আদায় করেছেন